क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेषे भी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 লোকটি সে দুটিকে হাজির করলে আল্লাহ রসুল সাল্লা হাতে নিয়ে বললেন এ দুটিকে কে কিনবে এক ব্যক্তি বলল আমি এক দেহান দিয়ে কিনবো রাসুলাল্লাহ আমি এক দেরহান দিয়ে কিনবো। নবী সাল্লা বললেন কে এক দৃঢ় থেকে বেশি দেবে এটাকে কি বলা হয় এটা নিলাম করা বলা হয় এখান থেকে ওলামারা বৈধ করেছেন এবং দলিল নিয়েছেন যে ইসলামে নিলাম করা বা নিলাম করে কিছু বিক্রি করা বৈধ বললেন এক দেহামের বেশি কে দেবে তখন তিনি দুই অথবা তিনবার বললেন এক ব্যক্তি বলল আমি দুই দেহান দিয়ে কিনবো ইয়া রাসুল আল্লাহ দুটো জিনিস দুই দেড়হাম দিয়ে মহানবী সাল্লাহ সাল্লাম বললেন যে তাহলে দুই দেহাম নিয়ে আনসারিকে দিয়ে দাও বা আনসারিকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে এক দেহাম দিয়ে রাসুল্লাহ বললেন এক দৃহাম দিয়ে তুমি খাবার কিনে নিয়ে তোমার পরিবারকে খাওয়াও আর অপর একটি দেড়হাম দিয়ে একটি কোরাল কুড়াল কুরুল যাকে বলি আমরা কিনে নিয়ে এসো এবং সেটা কিনে আমার কাছে এসো লোকটি তাই করল ফিরে গিয়ে এক দেহান দিয়ে খাবার কিনে পরিবারকে দিল আর এক দেহান দিয়ে একটা কুরুল কিনে মহানবী সাহাশ্লামের দরবারে উপস্থিত হলো তিনি নিজ হাতে তাতে একটি কাঠের বাঁট লাগিয়ে দিলেন কুরুলের বাঁট ছিল না কাঠের একটা বাট লাগিয়ে দিলেন লোহার কুরুলের সাথে অতঃপর বললেন যাও এটা দিয়ে কাঠ কেটে বিক্রয় করো কাঠ কেটে নিয়ে এসো এবং নিয়ে এসে শহরে বিক্রি করো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 আর নম্বর তিন পীড়াদায়ক রক্তপণের জন্য অর্থদণ্ডে পড়েছে তাকে অর্থদণ্ড দিয়ে সাহায্য করতে হবে আর সে তার জন্য কি করতে পারে হাত পারে এছাড়া কারোর জন্য তোমার সুঠাম সামর্থ্য আছে তুমি চেয়ে খাবে যা বৈধ নয় তোমার শক্তি দেখে আমি তোমাকে কোড়াল কিনে দিলাম কুঠারি কিনে দিলাম আর তার দ্বারাই তুমি কাট কেটে এনে বাজারে বিক্রি করবে এটা তোমার জন্য উত্তম নচেত যদি অন্যায়ভাবে তুমি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 তারা যে ব্যক্তি অভাব নেই অথচ লোকের কাছে চাইবে নাজালাত বিহি যে ফাকা যে দারিদ্র তার কাছে এসেছে অথচ চাইছে মানে কোনো অভাব নেই তাও চাইছে আও অথবা তার পরিবার এমন আছে ছেলে মেয়ে আছে তার রুজি রোজগার হচ্ছে না তার নিজের পেট ভরাবে নাকি ছেলে মেয়ের পেট ভরাবে। ভরা যাদের ভরণ পোষণ সে করতে পারে না যা আয় মাল কেয়ামাতি বেওয়াজ হিনাই হিলাহাম কেয়ামতের দিন উপস্থিত হবে তার চেহারাই কোনো মাংসখণ্ড খন্ড থাকবে না বিনা মাংস কঙ্কাল নিয়ে সে কেয়ামতে উপস্থিত হবে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 করে দিল মেগে খাওয়ার অভ্যেস নিজের জীবনে এনে দিল আলাইহি বাবা ফাকা আল্লাহ তালা তার জীবনে আরো অভাবের দরজা খুলে দেবেন অভাব নেই চাইছ তাই আসলেই তোমার অভাবের দরজা খুলে দেওয়া হবে মিন হাইসলায় এহত যেখান থেকে সে বুঝতেও পারবে না যে কিভাবে আমি অভাবী হয়ে গেলাম আল্লাহ তালা অভাবের দরজা খুলে দেবেন যে ব্যক্তি নিজের জীবনে ভিক্ষার দরজা খুলে দেয়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 যদি আপনি সাদকা করেন দান করেন এবং বোঝেন যে আমার মাল কমে যাবে এটা হতে পারে না যত দান করবেন আল্লাহ বৃদ্ধি দেবেন আর যখনই কোনো বান্ধার ওপরে অত্যাচার করা হবে আর সে অত্যাচারীকে ক্ষমা করে দেবে এই তার ফলে আল্লাহ তালা তার মর্যাদা বদ্ধন করে দেবেন যে ব্যক্তি চাওয়ার দরজা খুলে দেবে ভিক্ষার দরজা খুলে দেবে আল্লাহ তার জন্য অভাবের দরজা খুলে দেবেন সে আরো অভাবী হয়ে যাবে এটা গ্যারান্টি যেহেতু আল্লাহ নবীলাম কসম খেয়ে বলেছেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পরায় সে আপাকি কথা বলবো।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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে উইটনেস ডাক নাইক ইন ব্যাটল অব ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে কাল রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহাকল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায় দিয়ে থাকে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 যে কোনো উপায়ে উপার্জন করে খাও হালাল উপায়ে পয়সা অর্থ উপার্জন করো এবং তা ভক্ষণ করো ইসলাম কাজের উপরে মানুষকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে তুমি কাজ করে খাও ফিহা লাম রাসুল যদি ভিক্ষাকারী যাচিঙ্গাকারী জানতো যে আমার ভিক্ষা করার ফলে কি ক্ষতি হবে তাহলে সে চাইতো না মানুষের কাছে ভিক্ষা করতো না রাসুল্লাহ বলছেন তার মানে তার চেহারা বিকৃত অবস্থায় উপস্থিত হবে রসুল্লাহাল্লাম বলছেন মানসা তাকাসরান প্রয়োজন নেই অভাব নেই কিচ্ছু নেই মাল সম্পদ বেশি করব কিসের মাধ্যমে চাওয়ার মাধ্যমে তার মানে সম্পদ আছে খাওয়ার মতো চলার মতো আছে অবস্থা সচ্ছল কিন্তু আমি বৃদ্ধি করব। কি দিয়ে মানুষের কাছে চেয়ে চে চে চে বৃদ্ধি করবো তাহলে সে আসলে জাহান নামে অঙ্গার মানুষের কাছে চেয়ে বেড়ায় জাহান নামে অঙ্গার চেয়ে বেড়ায় ফাল সুতরাং আরো বলছেন অনেক মানুষ আছে যে আমার কাছে চাইতে আসে আমি তাকে দি কিন্তু তার জন্য তা আপনি তাকে দেন কিনা আপনি জানছেন যে তার জন্য জাহান নামের আগুন তাহলে দিচ্ছেন কেন রসুল বলছেন ফমা আসন ইসালি আমি কি করতে পারি তারা চাইতেই থাকছে অস্বীকার করছে চাওয়া ছাড়া মানে চাওয়ার থেকে বিরত হতেই চাই না তাহলে আমার কি করার আছে চাইছি আমাকে দিতে হবে আমি দিচ্ছি ওয়া আর আল্লাহ তালা আমার জন্য এটা চান না যে আমি কার্পণ্য করি আল্লাহ রসুল সবচেয়ে বড় দান ছিলেন তাই না তার মধ্যে বিন্দু পরিমাণের কার্পণ্য ছিল না তিনি ইচ্ছা মতো দান করতেন তিনি এত উদার ছিলেন দানশীল ছিলেন জওয়াত আর রমজান মাস এলে আরও দানশীল হয়ে যেতেন এইভাবে রসুল প্রাণ মন সব খোলা ছিল উম্মতের জন্য যদি কেউ হাত কাউকে উপদেশ দিতেন কাউকে এমনি দি দিতেন সুতরাং রাসুল্লাভ মানুষকে দিতেন তিনি বলছেন কোন বান্দা পূর্ণ মোমেন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশি তার অনিষ্ট কারিতা থেকে নিরাপত্তা পেয়েছে প্রতিবেশি তার অনিষ্ট কারিতা থেকে নিরাপত্তা লাভ করেছে সে মোমেন হতে পারে না ওমান কানিনু বিখির ফাল যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস রাখে পরকালে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের খাতির করে তার মেহমান এসেছে মেহমানের প্রতি যেন অনীহা প্রকাশ না করে মেহমানের সম্মান করে যতটুকু করার ক্ষমতা ততটুকু সে করবে তার খাওয়া দাওয়া ইত্যাদি এ সম্মান করবে ওমান কানাইম বি আখের মানে মোমেনের কাজ এটা যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাতের প্রতি ইমান রাখে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 ফেরিস্তা মজুদ আছেন তাই না ফেরিস্তা মজুদ আছেন সব কিছু লেখা হয় সব কিছু টেপ করা হচ্ছে সব ভিডিও করা হচ্ছে দেখানো হবে মতে সুতরাং ভালো কথা বলো না হয় চুপ থাকো হালিমতা আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা ভালোবাসেন সেই ধনীকে যে ধ্বনি ধৈর্যশীল এবং পবিত্রতাশীল মানে পবিত্র সে চায় না কারো কাছে এবং সবসময় নিজেকে পরিচ্ছন্ন রূপে রাখে আল আর আল্লাহ অপছন্দ করেন আল্লাহ তালা ঘৃণা করেন সেই বান্দাকে যে বান্দা ওয়স্লীল পাপময় পাপাচারী ওয়াসল মুলেহ এবং মানুষের কাছে নাচোর বান্দা হয়ে চায় একবার চাইলেও দিল না আবার চায় একে বলে নাচোর বান্দা হয়ে চাওয়া ই মানে বারবার চাওয়া দেয় না আবার চায় এমন বান্দা এমন লোককে আল্লা তালা ঘৃণা করেন পছন্দ করেন না আমাদের বিষয়বস্তু এটা যে মানুষের কাছে যে নাচোর বান্দা হয়ে চায় আল্লাহ তাকে পছন্দ করেন না ঘৃণা করেন রসুলা উঁচু হাত নিচু হাত থেকে উত্তম উপুর হাত চিত হাত হতে উত্তম দাতা হাত গড়িতা হাত থেকে উত্তম বিমান তাউল তুমি যার ভরণ পোষণের মালিক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 মোটামুটি সচ্ছল আছেন সচ্ছল থাকা অবস্থায় দান করছেন অথবা এমন দান করলেন যার ফলে আপনি অভাবী হয়ে যাবেন না দুই হাত খুলে দান করলেন তারপরে শেষকালে নিজেই আবার অভাবী তা না সচ্চল অবস্থা থাকা থাকাকালীন আপনি দান করুন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ দান্তা আফিফাহুল্লাহ আর যে ব্যক্তি পবিত্র থাকতে পছন্দ করবে আল্লাহ তাকে পবিত্র থাকতে সহযোগিতা করবেন যদি কেউ বলে আমি চাইবো না ভিক্ষা করব না আমি পেটে কাপড় বেঁধে পরে থাকবো তবুও ভিক্ষা করব না আমি উপার্জন করে খাব তবুও ভিক্ষা করবো না যদি কেউ পবিত্র পরিচ্ছন্ন থাকতে চায় আল্লাহ আল্লাহতালা তাকে পবিত্র থাকতে সহযোগিতা করবেন ওমাই আর যে ব্যক্তি নিজেকে অভাবই মনে করবে না মানে অভাব শূন্য মনে করবে চাইবে যে আমার ভিতরে অভাব নেই আল্লাহ তালা তাকে তৌফিক দেবেন সে অভাব শূন্য হয়ে যাবে বোখারি মুসলিমের আদেশ অতএব বুঝতেই পাচ্ছেন যে অভাব শূন্যতা মানে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 এখন আমার প্রশ্ন হলো কোরআন হাদিসের মধ্যে সঠিক ভিক্ষুককে এরকম কোন আলোচনায় যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে মাত্র তিন ব্যক্তি হচ্ছে সঠিক ভিখারী দুইবার আগে উল্লেখ করা হয়েছে যে সঠিক ভিক্ষারী হলো মাত্র তিন ব্যক্তি এই তিন ব্যক্তিকে আমরা ভিক্ষা দিতে পারি বা জাকাত দিতে পারি তবে আমাদের জাকাত কবুল হবে ए छाड़ा को भिक्षुक भिक्षा करते पारे ता हालाल ना और समाज उचित समाज मानुषरा जदिनीम व्यवस्था बिलिबन जकत इत्यादि करतो जकत ठीक मत बत समाजेवेशदर्शन कर तक ठीक समय अभावर समय तेजे अर्थ पहुँचे दीत निजे टशत आढ़ाई टाक जे हिसाब करा पहुँचे दीत भिक्षुक समाजे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 চায় না তো দেবো কিন্তু সে খোঁজ নিয়ে দেখে না যে বেচারির একবেলা চলে এক বেলা চলে না একবেলা খায় এক বেলা খায় না একবেলায় বেলায় চুলো জলে আর একবেলায় চুলো জলে না কেউ খোঁজ নেয় না আর সে চাইতেও পারে না পেটে খিদে মুখে লাজ। এই জন্য বুক ফাটে তো মুখ ফটে না এমন অবস্থা তাদের এর ফলে তারা দিন যাপন করে সমাজের উচিত এই শ্রেণীর মানুষদের খোঁজ খবর নিয়ে তাদের ব্যবস্থা করা তাদের অভাবকে দূর করা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمة الله وبركاته الله <تصفيق>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 ছিল <Sagsacing Pixel Millicree painting> <himself> <Stt Tapi -nessore> <SPM> যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হক অটল থাকবে সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে कथा आलाह क्ज हादिसर इतिबृत्ति विश्वमयर क्रम विकास मंगलवार और शनिवार रुन सम्प्रचार सकाल साढ़े छाय बांगे बीस टी बांगल